प्रयोजनाचल मदरसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत्य বিসমিল্লাহিল না বুঝে আসছে প্রশ্ন তাহলে এবার মনোযোগ সহকারে শুনেন। কেন এই তিনটা নাম গ্রহণ করা হইল বহুত উপকারে আসবে ইনশাল্লাহিজ যদি মনে থাকে আমার ভেড়া আল্লাহাক এই দুনিয়াতে যত জিনিস বানাইছেন সব জিনিসের তিন অবস্থা কয় অবস্থা তিন অবস্থা তাপসিরের ভাষায় ইজাদ এ ইজাদ এনতাজ এত বাংলায় জন্ম জীবন ফলাফল জন্ম জীবন কি এক ছোট একটা উদাহরণ নেন একটা কদুর বিষি আমাদের একজন মা অথবা বোন একটা কদুর বিসি লাগাইছে ওই কদুর দশ দিন পনেরো দিন বিশ দিনটা সার্থক না কি হয়ে গেছে ফসি গেছে তাহলে কদু গাছের জন্ম না হওয়ার কারণে বিষি লাগানোটা কি হইয়া গেছে বিফল হইয়া গেছে আমার বেয়েরা না कदुर बीशी फसें नाई एक सुंदर गाच उठसे कंतु दुई दिन सूर्य किरण लागार पर ओ गटार शुकैया मरी गेसि बड़ा बाचे नहीं जीवन धारण करे नाई हमारे ये गाछटा ना बाचार कारण बड़ ना हार कारण कदू गाछटा जन्मग्रहण करसे जन्मटा वृता हुई गा कदू गा मरे नाई बर बड़ हईते हुते, हुते। ये रम् गर्ती हुई गेसे लतार पताए कंतु मौसुम शेष होया गया कदू धरे दोस् अब जन्म ना हार कारण कदुरानो वृथा होया गया गीवन ना धारण करार कारण जीवन धारण ना करार कारण कदू गाछटार जन्म वृता हाया गल शेष पर्त कदू ना धरार कारण कदू गाछटार जन्म एवं जीवन কত চেষ্টা তদ্বির কত ডাক্তারের চিকিৎসা কত মানুষের কাছে দোয়া চাইতেছে শেষ পর্যন্ত না বুঝিয়া যাইতে যাইতে মাজারের বাবার কাছে পর্যন্ত যাইয়া दोस्त अहबाबना शेष पर्त एक सकाल बल्बाब करीम बाड़ी हा हा करते करते हास हसते मानूष जिज्ञेस कर भाई अब्दुल करीम आज के तुम्हें तो खुशी देखते क्या हास कैन भाई बोलियी विश बच्चर हो दस बच्चर पर्तोतना आज के सकाल सारेटार समय आल्ला फुलान दान फुटफुटे चाँदर मत चेहरा माशाल्ला मन खुशी हुआ गेस हाट हजार ही जीते हाटहजार दस केजी बीस के जी मिट्टी नहीं आब्दुल करीमर दस बचर पर एक खुशी खुशी अटकाना भरा जी आब्दुल करीम सकाल बल्ले खुशी अटकाना हया हाटहार के आदा महन मिश्नी गोटा ग्रामेर मध्य वितरण करसे विटार समय यही आब्दुल करीम बाड़ीत का बाहर है वार चे आल्ला पाना दे सन्तान मुख देखार चेना देखा भलो दस बचर पर एक सन्तान पलाम सकाल बल्कि सातटार समय करीम एटी बाप बापे सन्तान हवारे ना हवा भलो जन्मग्रहण ताइया गया कारण জীবন না ধারণ করার কারণে কথা বুঝছেন না বুঝেন তাহলে জন্ম দামি হয় কোন সময় জন্মের উপরে যদি জীবন আসে জীবন না আসলে জন্ম দুই পয়সাও দামি হয় না কথা বুঝাইতে পারছি আব্দুল করিমের ছেলেটা মরে নাইন सकाल सारे जन्म ग्रहण कर ड्राइवर दुरबल मध्य जीवन जापन कर दरजा टा बाशे ठेला दरजा को गरीब मानुष तेजे चोर डुबे ना डाक डुबेना কিছু নাই ঘরের মধ্যে এই করিমের ছেলে আব্দুর রহিম অবাব ২০ বৎসর তার বয়স এই বয়সে এক রাত্রের দুইটার সময় পাশের বাড়ির রিক্সা ড্রাইভার রিক্সা ড্রাইভার ঘরের মধ্যে যাইয়া ঢুকছে চুরির উদ্দেশ্যে না দোস্ত আব আপ চুরির উদ্দেশ্যে ঢুকে নাই কু খেয়ালে ঢুকছে কুকামের উদ্দেশ্যে রিক্সা ড্রাইভার সজাগ ছিল আফসা অন্ধকারের মধ্যে দেখতে পাইতেছে ঘরের মধ্যে একটা লোক হাঁটাহাঁটি করতেছে অন্ধকারের মধ্যে ফিশনের দিক দিয়া যাইয়া এইভাবে কোমর জড়াইয়া দড়ি ফেলছে দড়ি যখন চিৎকার দিছে ঘরের অন্য মানুষেরা বিবি মেয়ে কারেন্টের বাতি জ্বালাইছে বাতি সঙ্গে সঙ্গে সঙ্গে দড়ি ওই ছেলে বাঁধি রেখে সকাল যখন হইছে। চেয়ারম্যান সাহেবকে ডাকা হয়েছে গ্রামের গণ্যমান্য সর্দার শ্রেণীর লোকদেরকে ডাকা হয়েছে সেই সাথে আব্দুল করিম ছেলেটার আব্বা তাকেও ডাকা হয়েছে বিচারের মজলিস বসছে পঞ্চায়েত বসছে পাঞ্চায়েতের বৈঠকের মধ্যে চেয়ারম্যান সাহেব আব্দুল করিমকে কয় ভাই আব্দুল করিম কি ছেলে জন্ম দিলা তোমার ছেলে কেন রাত্রের দুইটার সময় আরেকজন একজন নির্বিহ রা ড্রাইভারের ঘরের মধ্যে ঢুকে কারণটা কি এমন ছেলে কেন জন্ম দিলা আব্দুল করিম বলে চেয়ারম্যান সাহেব আমাকে আর লজ্জা দিবেন না বিয়ের পরে দশ বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই দরজায় দরজায় ঘুরি দুয়ার জন্য একটা হওয়া ভালো ছিল জন্মগ্রহণ করার চেয়ে না করা ভালো ছিল আর জন্মগ্রহণ করেছিল করেছিল জীবনে না বাঁচিয়া জন্মের সাথে সাথে যদি মরে যেত তাহলে ভালো ছিল কারণ रास्ता घाटे अपराध कर मुखे कल्जा देर सामने दूषी सेबराध करा केरम दे ये जन्मग्रहण करना भलो जन्मग्रहण कर जीवन धारण ना कर छोटा मरे गल कथा बुझे ना बुझे नहीं এর দ্বারা কিসাব্যস্ত হলো মানুষ যে কোন সৃষ্টি দামি হইছে কিসের কারণে এক নম্বর জন্মের কারণে এক নম্বর কিসের কারণে অভাব জন্মের কারণে জন্মের পরে জীবনের কারণে জীবনের কারণে জীবন না হইলে জন্মটা দুই কি নাই দাম নাই জন্ম এবং জীবন দু দামি হইছে কিসের কারণে ওই জন্ম এবং জীবনের উপরে ফলাফল যেটা সেটা ভালো হওয়ার কারণে যদি ফলাফল খারাপ হয় সুফল না আসি যদি কুফল আসে তাহলে জন্ম আর জীবন দনুটা হইয়া যায় কথা বুঝছেন না বুঝেন নেই ওই আব্দুল করিমের ছেলের জন্ম এবং জীবনের উপরে সুফল আসছে না কুফল আসছে কুফল আসছে এই কারণে বাপ বলতেছে জন্ম জীবন দনুটা কি হইয়া গেছে ব্যারিস্টার আজকে তুমি জাস্টিস আজকে তুমি রাজনীতিবিদ আজকে তুমি প্রেসিডেন্ট আজকে তুমি প্রধানমন্ত্রী আজকে তুমি আইন মন্ত্রী আজকে তুমি বাণিজ্য মন্ত্রী আজকে তুমি পররাষ্ট্রমন্ত্রী তুমি কি হইতা বুঝতে পারছেন কথা আমি ফরিদুদ্দিন আল মুবারক আজকে আপনাদের সামনে বসি কথা বলতেছি কিসের বদৌলতে জন্মের বদৌলতে এই আমার জন্ম যদি না হতো তো আমি আপনাদের সামনে বক্তা হইবustum না হাজারীর মতন সাহুজুর দামাত বারকাতুল আলিয়া হযরত মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা কুল উস্তাজুল উলামা উস্তাজুল মুহাদ্দিসিন উস্তাজুল মুফাসসিরিন উস্তাজুল ঠিক না ভাই ঠিক বলেন যদিও দুঃখের চোখে কাটা যদিও দুশ্মনের চোখে কাটা কিন্তু এই কথা যে বর্তমান বাংলাদেশে কিসের বদৌলত জন্মের বদৌলত দোষ কোন মানুষ যে যে পর্যায়ে দামি যদি জন্ম না হইতো তার এই দাম হইত না তাহলে মন্ত্রী ও মহাদেশ ও মুক্তি ও মোবাল্ল কে তুই আজকে এত বড় পদের মালিক আজকে এত বড় জ্ঞানের মালিক আজকে এত বড় ক্ষমতার মালিক তোর জন্মটা কিভাবে হয়েছে আমার জন্মটা কার ক্ষুদ্রতে কার ক্ষুদ্রতে দু শিক্ষিত অশিক্ষিত ইঞ্জিনিয়ার উকিল ডিগরি কার্লার্লেখযোগ্য অনুল্লেখ আল আতা আল্লাহর আলমিন বলেন হে দুনিয়ার জ্ঞানীগুরিরা তুই কি ছিলি তুই এক ফোটা না সামনে উচ্চারণ করতে পারে না ছোট ভাই বড় ভাই এর সামনে উচ্চারণ করতে পারে না শিক্ষক ছাত্রের সামনে উচ্চারণ করতে পারে না ছাত্র শিক্ষকের সামনে উচ্চারণ করতে পারে না এই রকম একটা অনুল্লেখযোগ্য এক পানি যেই জিনিসটার নাম মুখে মানব সমাজে লজ্জা করে এই রকম একটা বস্তু থেকে আমি সৃষ্টি ঠিক তাও কিভাবে সৃষ্টি করছি এমন এক এমন এক কারখানার মধ্যে দুনিয়ার মানুষের যত বড় ডাক্তার যত বড় ডক্টর যত বড় ইঞ্জিনিয়ার আর যত বড় কারিগর কারো দৃষ্টি শক্তি সেখানে পৌঁছে না থেকে এত সুশ্রী চেহারা এই অঙ্গ এত গুলোর এত কে করছে আল্লাহ সোবাহ আল্লাহ ফাকরুল আলামিন বলেন এই সব পরে अमर अब्बुल आलमीन तोर फेटर मध्य परिपूर्ण गठन दिया तैर करारे एश्न की भावी जगह एकखाना तीन तैयारी कर बाहर हवार तर को उपाय ठीक ना भाई ठीक बोलें आल्लाबुल आलमीन बुनियाार मानूष अस्वािक पंथाय अस्वाभाविक उपाय अमिर अब्बुल आलमी तोन আমার কুদ্রতের দ্বারা ওল্লাহুয়াখ রাজা কুম নিম্বুতু নিউম মাহাতিকুম লামুনা সেই আল্লাহু আজ নিম্বু তু নিউম মাহাতি কুম ল दुनिया मानसिन जो पूर्तिपूर्ण लड़ा चढ़ा सबकिलतेम अवस्था आलमी तो मायर पेटर थे बाहर कर डाक्त बाबा बाहर कर दुनिया डाक्त আল্লাহ করিয়া বলে কিন্তু কোন সময় সিজারের পরে বাচ্চা মারা যায় কোন সময় বাচ্চা জীবিত থাকে মা মারা যায় আবার কোনো সময় মা আর বাচ্চা দনোটা মারা যায় তোমরা ধরিয়া রাখতে পারো না কার কুদ্রত কার্য করি সংক্ষেপ কথা এই জন্য আল্লাহ ফখর বুলালিন কয় দুনিয়ার মানুষেরা তোমার সামনে দুনিয়াতে যত কাজ আসবে গুনাহের কাজ ছাড়া আর সমস্ত কাজের শুরুতে ये कथाटार स्वीकार तुम्हें दीते तुम्हें बोल विस्मिल्लाम्भ करीते आल्ला नामे जार कुदरते दुनियातेम आल्लाक कुदरत जदिना हतिया पातम ना दुनियाते हमार जन्म हतना ये अस्तित्व दुनियाते हम पातम ना आल्ला कुदरते अस्तित्वान आल्ला कुदराते हमार जन्म यही सकल क्या शुरू से बोलते हैं विस्मिल्ला মরা ভূমিষ্ঠ হয় আর কত সন্তানেরা ডেলিভারির সঙ্গে সঙ্গে মারা যায় কত সন্তানেরা আল্লাহবার পনেরো মাস দুই বছর বয়সের নিমোনিয়ায় মারা যায় যায়। কত সন্তানেরা আঠারো বিশ বছর বয়সে ব্যাথা উঠি মারা যায় কত সন্তানেরা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে সব দুর্ঘটনায় মারা যায় कत बयसे कतो मानूस मारा जाए जै जीवन द्वारा शिक्षित हईला जै जीवन द्वारा बुद्धिजीवी हईला जै जीवन द्वारा राजनीतिविद हईलासर बदौूल जीवन, जीवन बदौूलक तुम्हें एक तो चिंता करी देखो ना अमिरब्बुल আমার একটা দয়ার কি নাই কুলকিনারা আল্লা ফাকবুল আলমিন হাতিসে কুৎসির মধ্যে আর সাত করেন হে দুনিয়ার মানুষেরা যত গুণা করো না কেন যেহেতু যত বেশি গুণা তুমি করনা কেন তোমার গুণার তো একটা সীমাবদ্ধতা আছে আমি আল আমিনের রহমতের সাগরের কোনো সীমাবদ্ধতা নাই আমার রহমতের সাগর অকুল সমুদ্র এই জন্য তুমি যত গুণা করো না কেন নৈরা শুয় না পরে আব পরে আলা বলা হু এসে যাহা পর তে ধরে ছোড়া যা কাহা তেয়া্লাহ! সারাত দুনিয়া থেকে সম্পর্ক বিচ্ছেৎ করিয়া। এখন বুঝে আসছে তোমার দরবারে এসি মাওলা একারিম। নাবুজিয়া নববসায় তানের দোখায় গুনা করছি বুঝ আছে মাওলা তোমার কাছে নব চাাইতেছি গুনা করছি তোভাগ উঠেছি আল্লাহ হুমাইননি অির রবেে জনবি আতাই এককানো বিয়া নাল রববাঞ্জ লা একক ফির জনু বাইল না আমটা ফগুফিরলানা জনু থেকে তাই ওলাই করি তুমি যদি আর তো আল্লাহ নাই দয়া করে আমার গুনাগুলা মাফ করে দাও আল্লাহ ফাকর্বুল আলামিন বলে যত বড় পাপী যত বড় অপরাধী যত বড় হবি না কেন এক হাজার বার তাকরি এক হাজার বার যদি ত বা বন্ধ করে শেষ যে হয় তারপরে ক্ষমা প্রার্থনা কর তোর ক্ষমা প্রার্থনা করতে দেরি আমিরা বুলালাম তোকে ক্ষমা করতে দেরি না ও মুসলমানের সন্তানেরা আমার ছোট ভাইয়েরা দোস্তা বিভিন্ন ট্যাবলেট সেবন করো এইটা কিসের ট্যাবলেট দোস্তাবলার এটা ট্যাবলেট এস্তেক ফারের গুলি এস্তেক ফারের বড়ি উঠোকে বৈঠকে ঘুমে এসে থ্য যদি খাইতে হয় সাথে ঔষধ সেবন করতে হয় কুপথ্য যদি খাইতে হয় গায়ের মধ্যে যদি এলার্জি থাকে চিংড়ি মাছ যদি খাও ও দোস্তবাপ ওইটার জন্য अपनारंटीस्टाम टैबलेट खाइते नतुबाद गोटा गायर मध्य खजारे गोटा गत बिक्षत समस्त शरि एंडाम टैबलेट ना खाओथ्य खाओ ता औषध सेवन करते गुना जदि कर बड़ी तुम्हें सेवन करते उठके बैठके आस्ताओं फिरल्ला आस्ताओ फिरल्ला चलए फेर आस्ताओं फिरल्लाह आम छोटो भाइये गहिरा সেই গহিরা বাজারে যাইতেছ রিস্সায় উঠসিজিতে উঠস আস্তাব ফিরহ আল্লাহ ফাজ আলামিন বলেন যদি যতক্ষণ তোমার মুখে আস্তাব ফিরুল্লাহ চালু থাকবে ততক্ষণ আমার পক্ষ থেকে আসমানি জমিনি কোন বলা মুসিবতার গজব তোমাকে পারবে না একটা ট্যাবলেট মনে থাকবে তো দোস্ত কি ট্যাবলেট আস্তাহ আস্তাহ আস্তম ফিরুল্লাহ আল্লাহ ফা আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি তো ধন পেতে চাও দৌলত পাইতে চাও গাড়ি বাড়ি উপায় অবলম্বন করতে উপায় জানান ুল আল আমি বলেন কে দুনিয়ার মানুষেরা করো অ্যাস্তেক ফার বেশি বেশি গুণামাপ চাও বেশি বেশি আস্তাক্লা আস্তাক্লা আস্তাক্লা পড়ো বেশি বেশি বলো এর দ্বারা ফায়দা কী হবে রহমতের বৃষ্টি সময় মতো দেব মতো দেব প্রয়োজন মতো দেব সন্তান দিয়া তোমাকে সাহায্য করব সম্পদ দিয়া তোমাকে সাহায্য করবো বাগবাগিচা জায়গা জমিনের তোমাকে মালিক বানাইয়া দেবো দুনিয়ার জীবনকে তোমার জন্য আমি আরামদায়ক বানাইয়া দেবো কিসের বদৌলতে হাদিসির মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিনের সাথ করেন হে বান্দা একটা ছেলেকে তুমি লালন পালন করছো তোমার ছেলে তোমার পুত্র এই পুত্রটাকে তুমি লালন পালন করছো লালন পালন করতে করতে করতে করতে লেখাপড়া লেখাপড়া যখন শিখাই দিয়েছ লেখাপড়া শিখাইতে বিয়ে করায় করাই যেদিন বিয়ে করাইস সেই দিন ছেলেটা তোমার ঢাকাতে চাকরি লইয়া বউ সাথে নিয়া বাসা ভাড়া করিয়া ঢাকায় বউ নিয়ে চলে গেছে একটা না বিশ বছর পর্যন্ত আর তোমার খবর নেয় নাই तुम्हार स्त्री खबर नहीं नाई माँ बा खबर नहीं चानिया ढाकाय पड़ी से बीस बच्चर पर तुम्हारे नफरमान सतान जो কোনো বাড়িতে ফিরিয়ে আসে বিশ বছর পরে তোমার এই নাফরমান সন্তান যদি কোনো বাড়িতে ফিরিয়ে আসে যত তাড়াতাড়ি এই নাফরমান সন্তানের উপরে তুমি রাজি হইতে পারো না আমার পঞ্চাশ বছরের নাফরমানবন্দা পঞ্চাশ বছরের হাতের মধ্যে কপালে একটা সিজ দা লাগে নাই মসজিদের দিকে তাকাইয়া দেখে নাই মদের বোতল হাতে নিয়েছিল জুয়ার তাস হাতে নিয়েছিল দুশের সাথে ছিল সুদের সাথে ছিল নাফরমানের সাথে ছিল পঞ্চাশ বছর পর্যন্ত আমার নাম কোনোদিন মুখে উচ্চারণ করে নাই পঞ্চাশ বৎসর পরে আমার বান্দার সবে বরাত সবে কদরে মসজিদের কোনায় ঘরের কোনায় অন্ধকারের মধ্যে যদি কখনো বুঝে বুঝে আসে আমাকে যদি বলে রব্বানা আনফুসানা, আয় আল্লাহ বুঝি নাই নানের দোকায় আমার নিজের উপরে নিজে জুলুম করেছি আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো কোন উপায় নাই বানি এই বিশ বছরের নাফরমান সন্তানের উপরে তুমি যত তাড়াতাড়ি রাজি হইতে পারো না আমি রব্বুল আলামিন আমার পঞ্চাশ বছরের নাফরমান বান্ধাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ জলদি মাত করিয়া দিতে পারি আল্লাহাকুলাল আমিন বলে আমার নাম রহমান রহমান শব্দের অর্থ হইল ব্যাপক দয়ালু অসীম দয়ালু যার দয়া রুকুল কিনারা নাই আল্লাহাক বলেন রে বন্ধা জন্ম লাভ করলি আমার কুদ্রতে জীবন তোকে কে দিল জীবন তোকে কে দিল একটা কদম সামনের দিকে তো তোর দেওয়ার ক্ষমতা নাই যদি আমি রহমানের রহমত না হ ঠিক আছে না নাই হমত পনাস্তেজারবুজ রহমত পনা রা সাহারা নি तुमरा एकजनेकजन एक के मोहब्बत करो स्वामी स्त्री के मोहब्बत कर स्त्री स्वमी के मोहब्बत करे महब्बत कर बाप के मोहब्बत करोब्बत कर एक बंधुक मोहब्बत कर महब्बतर पत्र मोहब्बत पत्रा सर्वदा चोखे चो रखते पर ठीक ना भाई ठीक बोलें स्त्री के बाड़ी राखी এক বন্ধুকে বাংলাদেশে রাখি আর এক বন্ধু আমেরিকা চলে যেতেছে আমার বেয়েরা দোসা বা যে যাকে যতই বেশি ভালোবাসো কেন চোখে চোখে রাখতে পারো না আল্লাহফাক বলেন আমির আলামিন। এই কুটি কুটি কুটি কুটি বান্দা আমার একটা মানুষ এক সেকেন্ডের জন্য আমার রহমতের দৃষ্টির আড়ালে যাইতে পারে না আমার রহমতের দৃষ্টির আড়ালে গেলে তার পক্ষে আর জীবন ধারণ করা সম্ভব হবে না প্রেমিক যেরকম প্রেমিকার দিকে দৃষ্টি রাখে প্রেমিকা যেরকম প্রেমিকের পাহা দাড়ি করে আমি রব্বুল আলমিন আসা খুইয়া এই কুটি কুটি মানুষগুলার পিছনে এমনিভাবে আমি রব্বুল আলমিন নজর রাখি আমার নজরের বাইরে গেলে আর জীবন ধারণ করতে পারে ঠিক না ভাই ঠিক বলেন ও ভাইরা দু আমি আর আপনি যেদিন জন্মগ্রহণ করছিলাম খাটের উপর তো আমাকেও রাখে নাই আমার আম্মা রাখে নাই খাটের উপর খাটের উপর তোষকের উপর জাজিমের উপর আমাকেও রাখে নাই আমার আম্মাকেও রাখে নাই আমরা মা বেটা দুজন নিচে মাটির মধ্যে বিছানা পাতিয়া ছিলাম আমি নবজাত শিশু সন্তানকে পাশে লইয়া আম্মা ঘুমাইতেছে নাকের ছিদ্র খোলা কানের নাকের ছিদ্র খোলা কানের ছিদ্র খোলা মুখের ছিদ্র খোলা নাবির ছিদ্র খোলা ফাইখানা ভস্ত্রফের ছিদ্র খোলা মা পাশে ঘুমাইতেছে সে বিছানার উপর দিয়া কত পোকা মাকড়া হাঁটি চলিয়া যাইতেছে আল্লাহ কয় ও বন্দা তোর মাও ঘুমাইতেছে তুইও ঘুমাইতেছ একটা পোকা যদি এই ছিদ্রগুলার যেকোনো একটা ছিদ্র দিয়া ভিতরে ঢুকত তোর অবস্থা কি হতো কে তোকে হেফাজত করছে বল্লাহ মন বসাব পালমিন বলে সোজা কথা তোর জীবন ধারণের পিছনে আমিরবুল আলমিনের অফুরন্ত রহমত কার্য করি অফুরন্ত রহমত কার্য করি আমি রহমানের ব্যাপক দয়া অফুরন্ত দয়াশাড়া তোর জীবন ধারণ করার কোনো ক্ষমতা নাই এই কথাটা তুই সকল কাজের শুরুতে স্বীকার কর বিসমিল্লাহ আয় আল্লাহ আমি যে দুনিয়াতে জন্ম লাভ করেছি এই জন্ম লাভ করেছি তুমি আল্লাহর কুদরতে স্বীকার করলাম আয় আল্লাহ জন্ম লাভের পর আমি যে জীবন ধারণ করেছি এই জীবন ধারণের পিছনে তুমি রহমতের তুমি রহমানের রহমত কার্য করি এটা স্বীকার করলাম আয় আল্লাহ তোমার কুদরত ছাড়া জন্ম লাভ করতে পারতাম না फलाफल क्या मैदान दोस्त अब कारो क्या मैदाना কারো কারো কেয়ামতের ময়দানে আমল আসবে বাম হাতে কেয়ামতের ময়দানে আমার ভাই হাবেরা কেউ নাজাদ পাবে আর কেউ নাজাদ পাবে না এই কেয়ামতের ময়দানে নাজাদ পাওয়া এটা হলো সুফল আর নাজাদ না পাওয়া না আল্লাহ আমার রহমতে জীবন ধারণ করলি এখন তে আমাদের মাঠে তোর জন্ম এবং জীবনের উপরে সুফল আসবে কি কুফল আসবে সেটা কিভাবে জাহান্নামের থেকে যদি মুক্তি পাইতে চাস। যদি মিজানের পাল্লায় दुनिया मत तो आल्लाफाक सबाई के खाइते सबाई के खावाते दुस्त अहबाब केमतर मठे आल्लाहमत काफे दोस्त अहबाब को अल्लाहर रहमत हमारा कारण अल्लाह फाक কেমতের মাঠে না কেমতের মাঠে থাকবে মাঠে বিশেষ দয়া পাবে আল্লাহের শুধু ইমানদারেরা শুধু নাকামল করেনারা শুধু মুক্তাকিরা শুধু মুসলমানেরা শুধু আল্লাহ রা আশেখরা আল্লাহাক রব বল মন্দা কে ময়দানে তোর জন্ম এবং জীবনের উপরে জন্য আমার জন্ম যার ব্যাপক দয়ায় আমার জীবন যার বিশেষ দয়ায় কেমতের ময়দানে আমার না যা কথা বুঝছেন না বুঝেন না এই জন্য আল্লাহর আলমিন সকল কাজের শুরুতে এই তিনটা নামের দ্বারা আল্লাহকে স্মরণ করার জন্য শিক্ষা দিচ্ছেন আল্লাহ আলমা সকল কাজের মতো কোরআন শরীফ তালাওয়াতের শুরুতেলাওয়াত শুরু করতেছি ওই আল্লাহর নামে যেই আল্লাহর কুদরতে আমার জন্ম যেই রহমানের ব্যাপক দয়া আমার জীবন যেই রাহিমের বিশেষ দয়ায় তেয়ামতের ময়দানে আমার নাজ যে মুসলমান দ্বারা শুরু করে সেটার শুরু না করে সেটার মধ্যে বরকত থাকে না সেটার মধ্যে কি থাকে না এইবার বুঝেন বিসমিল্লার সাথে বরকতের সম্পর্ক কি বিসমিল্লার সাথে বরকতের কি সম্পর্ক আল্লাহ আকবার। আমার মনে হয় অনেক ভাইয়েরা জানিনা কেউ কোথাও শুনছেন কি না কিন্তু ম্যাক্সিমাম সম্ভবত জীবনেও শুনেন না এরকম নতুন এরকম নতুন রসুল আকলম সালাহসাল্লাম মেয়েরাজ শরীফ গেছেন না মেরা শরীফ আল্লাহুল আলমিন জিব্রাহুল ইসলাম কে বলেন জিব্রাহিল আমার বন্ধুকে একটু বেহস্ত আর দুজক ভ্রমণ করাই নিয়ে আসেন জিব্রাহীল আমার বন্ধুকে নিয়ে একটু বেহস্ত আর দুজক পরিদর্শন করাই নিয়ে আসেন তো জিব্রাহুল্লাহলাম রসুল হক নিয়ে গেছেন প্রথমে বেহস্তে কোথায় প্রথমে বেহস্তে ব্যস্তের মধ্যে ঢুকি পাক সাল্লাম দেখতে পেলেন চারটা প্রবাহমানকে জিজ্ঞাসা করে ভাই জিব্রাহ এই যে চারটা নহর প্রবাহমান দেখতেছি একটা ফানির নহর একটা মধুর নহর একটা দুধের নহর একটা শরাবের নহর বলুন এই নহরের শুরু কোথায় কতগুলা মানুষ কান লাগাই শুনছি কিন্তু আসলে কথার দিকে খেয়াল নাই কে জিজ্ঞাসা করে রসুল্লাহাম কাকে জিজ্ঞাসা করতেছে কি জিজ্ঞাসা করলো শুরু কোথায় জিব্রাহুল কয় ইহার রসুলা কোথায় জিব্রাইস্লাম বলেন ইহার কেয়ামতের মাঠে আল্লাহুল আপনাকে দান করবেন কাউসার হাউজ এ কাউসার যে হাউজে কাউসারের থেকে আপনার উন্মত গুলাকে আপনি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন করাবেন কি করাবেন না রসুল্লাহ বিশ্বাস আছে আল্লাহ কবুল ফরমান হাত নামান আচ্ছা আর একটু কষ্ট দেব আমি আপনাদেরকে রসুল আক্রম সাল হাতে হাউজে কাউসারের পানি আমরা কারা কারা পান করতে চাই পানি পান করার আশা করতে পারে রসুলি আক্রম সালাম হাউজে কাউসারের পানি পান করাবেন কি দোস্তদেরকে না দুঃশনদেরকে কাকে দোস্তদেরকে দোস্ত কারা जरा रसुल्ला सबा हाथ उठासी हाउसे पानी पान करते चाह আপনি এই একটা সুপারি গাছ লাগাইলেন এটার মধ্যে সুপারি ধরবে না কমলা ধরিবে জি যদি সুপারি গাছ লাগাইয়া গাছের একটা সুপারি হাতে নিয়ে আপনি কমলার মতো চাবাইতে থাকেন আরেকজন জিজ্ঞেস করে কী রে ভাই কী চাবাইতেছ বলে আমি একটা কমলা চাবাইতেছি বলে ফাগল এটা কমলা কোথার থেকে এটা সুপারিয়ে না সুপারি গাছের থেকে নিলি এটা কমলা কিভাবে হয় সুপারি গাছ থেকে সুপারি হবে এইটাই স্বাভাবিক কমলা হবে না যেই গাছ লাগাইবেন সেই ফল পাবেন তো ইহুদি অনুকরণ করি কেয়ামতের মাঠে আপনি হাউজে কাউসারের করার করবেন বুসের হাতে না মোহাম্মদুর হাতে আশা করবেন কেন মোহাম্মদুর রসুল্লাহ আসলামের হাতে আশা করলে পাওয়া যাবে নাকি বুসে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে আমার ভাইয়েরা দুস্থাপ কোনো ইহুদি। যার্টি কালচার পছন্দ করবেন সে আপনাকে কেয়ামতের ময়দানে যদি হাউজারের পানি পান করাইতে পারে তাহলে এখানে তাকে সমর্থন করেন তার অনুসরণ করেন আমার কোনো আপত্তি নেই আর যদি তথাকথিত তারা আপনার কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা লাগে না সমর্থনও করবেন না পক্ষেও বলবেন না নির আদর্শের নবীজির আইনের নবীজির নিয়মের পক্ষেও বলবেন না ইয়ুদি খ্রিস্টানের পক্ষে বলবেন আর নবীজির হাতে আমার কাছে ক্ষমতা নাই দোস্ত আবার এবার মোল্লা কিল্লে ফটোয়া দিতেও আপনার ফটোয়া আপনি দেন নিজের ফটোয়া নিজে তাহলে বিশ্বাস তো করতেই হবে যে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীজি স্বয়ং নিজের হাতে এক একজন উম্মতের হাতে এক একটা গ্লাস हा हा पन दलाल अवलम्बन करते ওই হাউজে কাউসারের মধ্যে এই চাইটা নহর পানির নহর দুধের নহর মধুর নহর শরাবের নহর চাই নহর একীভূত হইয়া হাউজে কাউর মধ্যে যাই শেষ হইসে সরাবো আছে দুধ দুনিয়ার সরবৎ না ব্যস্তের পানি ব্যস্তের মধু ব্যস্তের সরাব ব্যস্তের দুধ আল্লাহ একবার আল্লাহর হাবিবাবাহ জিবাহ বুঝলাম এই চাই কোথায় যাইয়া শেষ হয়েছে বুঝে আসছে কিন্তু জানতে পারলাম না এই চেরোটা নহরের উৎস কোথায় কোথার থেকে এই চেরোটা নহর শুরু হইল ঠিক এই সময়ের মধ্যে উপস্থিতা কি সামনে দা কয় আসলামাল্লাহ আসল্লা হাবিবাল্লাহ রসুল আল্লাহ আল্লাহাক আমাকে পাঠাইছেন अल्लाह फाकल्ला नहर क्या शुरू होल्लाहर आपके देखाइयासोला सोल्लाम दोनों जन आसेंप देखा चारोटा नहर कथार फेरस्ता আগে আগে হাটে আর একজন ভূমির ভিতরে আন্ডারগ্রাউন্ড একটা জায়গাতে একটা সিঁড়ির উপর দিয়া দুজন সিঁড়ি দিয়া আন্ডারগ্রাউন্ড এ নেমছে আন্ডারগ্রাউন্ডে নামিয়া দেখে বামে রাস্তা নাই রাস্তা নাই। সামনের দিকে একটা দরজা দেখা যাই দরজাটা দেখলে মনে হয় ভিতরে একটা কামড়া আছে কিন্তু দরজা আছে বটে ঠিক দরজার মধ্যে এত বড় তালা একটা লাগানো এত বড় কি লাগানো তারলাম কয়ে ফেরা কোথায় নিয়ে আসলে আমাদেরকে আন্ডারগ্রাউন্ডে এইদিকেও যাওয়ার জায়গা নাই এই দিকেও যাওয়ার জায়গা নাই সামনে তো আপনার কাছে রসুল্লাহ তোর মাথা ঠিক আছে কি কস না কস আমার কাছে সাবি কোথা থেকে আইলো আমি কি এখানে জীবনে আর কোনোদিন এসছি না এই রুম দেখছি না তালা দেখছি দরজার উপরে তো বিসমিল্লা লেখা আছে ফেরস্তায় কয়াল্লা সাল্লু আলী বিসমিল্লাটাই হইল এই তালার চাবি এই তালার চাবি তবে তালা খোলার জন্য বিসমিল্লা আর কারো মুখ থেকে বাইর হইলে খুলবে না জিব্রাইলের মুখ থেকে বিসমিল্লা বাইর হলে তালা খুলবে না আমার মুখ থেকে বিসমিল্লা বাইর তালা খুলবে না তালাটা খোলার জন্য এই তালাটা রহমতুল্লিল আলমিনের হাতে স্পর্শ করিয়া জোবানে বিসমিল্লা রহমানুর রাহিম যদি পাঠ করে সঙ্গে সঙ্গে তালা খুলিয়া যাবে সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মুবারক আল্লাহ আল্লাহ হাবিবের হাত মুবারকের দ্বারা তালাকে এইভাবে স্পর্শ করিয়া যখন জবান সাথে তালা যখন খুলে গেছে দরজা খুলে দিছে ফেরেস্তা আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ভিতরে প্রবেশ করছেন ভিতরে প্রবেশ করিয়া দেখেন একটা আর। চুর্দিকে চারটা ওয়াল চারটা দেওয়াল এই দেওয়ালের এক দেওয়ালে লেখা আছে বিস্মি আরেক দেওয়ালে লেখা আছে আল্লাহ আরেক দেওয়ালে লেখা আছে আরেক দেওয়ালে চারটা শব্দ বিসমিল্লা চতুর্দিকে গুরানো লেখা বিসমিল্লাহ রহমান আমার বেড়া আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম অবলোকন করলেন আল্লাহ হাবিব জনাব মোহাম্মদ রসুল্লা স্লাম দেখলেন বিসমিল্লার হার থেকে নহর প্রবাহিত হইতেছে বিসমিল্লার সাতটা শব্দের সাতটা শেষ অক্ষরের থেকে সাতটা নহর প্রবাহিত হইতেছে আমার ভাইয়েরা দোস্ত আল্লাহ হাবিব জানাবি আল্লাহাকিজ্ঞাসা করেন যে ব্যাসটা নহর প্রবাহিত এই নহর বিসমুল্লাহিউর রহমান ইব্রাহিম থেকে কেন প্রবাহিত হইতেছে আল্লাহাক রব্বুল আলমিন বলেন হে আমার বন্ধু এ আর বিসমুল্লাহিউ রহমান ইব্রাহিমের মধ্যে যেই চারটা শব্দ আছে এই চেরোটা শব্দ আমার নামের সাথে মনসালেক আমার নামের সাথে সম্পৃক্ত আমি আল্লাহ যেরকম অসীম আমি আল্লাহ যেরকম ওয়াজিবুলজুদ আমি আল্লাহ যেরকম অদীম আমি আল্লাহ যেরকম শুরুও নাই শেষও নাই অনন্ত অতীত থেকে আমি আসি অপুরন্ত ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এমনিভাবে আমার নামেরও কোনো শুরু নাই আমার নামেরও কোনো শেষ নাই যে সমস্ত বামদাদেরকে আমি জান্নাতে ঢুকাইতেছি থেকে বঞ্চিত হইয়া যাবে এই জন্য আমার নামের থেকে নহর জারি করিয়া দিছি যাতে আবাদুল আবাদ কোনো সময় এই নহর গুলা শেষ না এই জন্য দোস্ত আবাব बिस्मिल्ला रहमानुररा रहे बरकत निहित बिस्मिल्लर मध्य आल्ला नाम्ला नाम बरकतर कारण बीसमिल्लर थे चार्टा बहस्तर नहर जारी करल्ला हबीब जनाबे मुहम्मद सल्लासमें उन्नतरा जै कुल्ला पढ़िया का शुरू करबा से कदे एम बरकत थको क्या मध्य जज शुरूते बिस्मिल्ल না বিসমুল্লাহ রহমান শেষ হয়েছে এবার আলহামদুলিল্লাহ আলহামীম শুরু করলে শুধু রব্বির আলামিন লাগবে না আল্হামদুলিল্লা বইটি আরও এক ঘন্টা লাগবে এই জন্য আজকে আর শরীরেও তুলে দিতেছে না যাইতেভাবে দূরে একবারে ফেনি মাপসাইতেছি আপনাদের কাছে আপনারা তো এখনও আল্লাহর মতো একবারে তোতাভাকির মতো বসে রয়েছেন আমার মনে হইতেছে আমি আপনাদের খোরাক দিতে পারিনি ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় কোথাও শুনবেন আল্লাহ ভাগ আজকে পর্যন্ত যা কথা বলা হয়েছে এইগুলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খল QIহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আফসানা رَبَّنَا هَبْلَنَا مِنَ ازْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيٌّ وَاجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ عَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم إِنَّا نَجْعَلُكَ فِي نُحْرِ الْأَعْدَاءِ وَالْجَبَابِرًا اللهم إنا نجعلك في نحور اليهود والهنود والمشركين والنصارى اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من سرورهم يا الله يا رحم الراحمين يا أكرم الأكرمين يا أبل الأبورين يا آخر الآخرين আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে মেহরবানি করে বুল ত্রুটি ক্ষমা করে দেন সি কথাগুলার উপর আমাদেরকে আমল করার তফিক দান করেন আল্লাহ এ আল্লাহ এতক্ষণ রাত পর্যন্ত আপনার কতগুলা বান্ধা এখানে কেন বসিল আল্লাহ এখানে তো কেউ খাওয়ার জন্য আসে নাই টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই ইজ্জত সম্মান পাওয়ার উদ্দেশ্যে আসে নাই বিখারির মতো দুই দুইখানা হাত আপনার দরবারে উঠে যা রেখে আল্লাহ এ আল্লাহ আমাদের হাতগুলো খালি ফেরত দিন না এ আল্লাহ সবগুলা আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন মাঘ ফেরাতের দ্বারা করে দেন এ আল্লাহ এ আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা আপনি যদি মাফ না করেন কার কাছে যাব এ আল্লাহ দুনিয়া থেমায় মাইলে বাপের কাছে যায় বাপে মার্লে মার কাছে যায় আর তো আল্লাহ নাই আপনি যদি মারেন আমাদেরকে কে উদ্ধার করবে আল্লাহ আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ করিয়েন যত মানুষ অসুস্থ আছে দয়া করে সেবা দান করেন সমস্ত রুগীদেরকে যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাজত করে দেন যাদের কামায় রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ যারা মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত আছে নির্দোষ খালাস করে দেন এ আল্লাহ নিরাপরাধ আলেম তালেব আলমদেরকে নির্দোষ খালাস করে দেন এ আল্লাহ এ আল্লাহ অনেক বাইরা দোয়া চেয়েছেন कारतारे सकल सभापति सेक्रेटर सकल सदस्य बृंद के कबुलरमान आल्ला सबा के नेान कर विफदाफद रोग ब्याधि हेफाजत करें अल्लाह দুনিয়া খরাতে ইজ্জত সম্মান দান করেন এ আল্লাহ বর্তমান যুগে এই বয়সের তরুণ যুবকেরা যাত্রা নাটকের আয়োজন করে এ আল্লাহ ক্রিকেট খেলার আয়োজন করে এ আল্লাহ কত নাফরমানির কাজের মধ্যে লিপ্ত থাকে আপনার কতগুলা যুবক তোর উন্মান দাত্তা শির কোরআন মাহফিলের আয়োজন করেছেন এ আল্লাহ আপনি দয়া করে কবুল ফরমান এ আল্লাহ তাদের কবুল এ আল্লাহ আপনার কোরআন যেরকম সম্মানী কোরআনের সাথে অল্প দামের কাঠ রেহাল হইয়া লাগে সম্মানের পাত্র হইয়া যায় অল্প দামের কাপড় গিলাপ হইয়া লাগে সম্মানের পাত্র হইয়া যায় আমার এই ছোটো ভাইয়েরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন দুনিয়া খেরাতে তাদেরকে সম্মান করেন এই মাহফিলের জন্য সাহায্য করছেন কোরবানি দিয়েছেন সকলের সব ধরনের কোরবানি কবুল ফরমান আয় আল্লাহ প্রত্যেকের যা যায় দান করেন আল্লাহ এ আল্লাহ বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের জন্য পদার্পণ সঙ্গের সদস্য অন্যরা এই মাহফিলের জন্য যারা বিদেশ থেকে সাহায্য পাঠাইছেন আয় আল্লাহ ওনাদের সাহায্য কবুল ফরমান এ আল্লাহ বিদেশের মাটিতে সহি সালামতের নিরাপদে আয় আল্লাহ হেফাজত করেন এ আল্লাহ এ আল্লাহ বিপদাবৎ থেকে রক্ষা করেন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আয় আল্লাহ কামাইরুজির মধ্যে বরকত দান করেন এ আল্লাহ এ আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের মেহরবান আব্বা মাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর গ্রুপ বিয়া যারা কবর বাস হয়েছেন সকলের কবর আজ জাপমাপ করে দেন সকলের কবরকে ব্যয়স্তের বাগান বানিয়ে দেন ইয় আল্লাহ চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুক যেতেছে সমস্ত কবরস্থান গুলির মাফ করে দেন্লাহ পর্দার মা বোনেরাওয়াজের শরী হইতেছেন আল্লাহ ওনাদের জিন্দেগীর গুনা মাফ করে দেন এ আল্লাহ সমস্ত মা বোনদেরকে নেয়া দেন এ আল্লাহ এ আল্লাহ আমাদের আল্লাহ মাফ করে দেন এ আল্লাহ থেকে ফিরা রাখেন সমস্ত যুবক তরুণ ভাইদেরকে নামাজি বানাইয়া দেন সমস্ত যুবক তরুণ ভাইদের অন্তরে ইসলামী যজ্বা পয়দা করিয়েন আল্লাহ আর যাদের চিনের আপনার নাম গেলাম চিনছি আল্লাহ নানু দুজনের খবর আল্লাহ দু দরজা বলন্দ করে দেন আর আল্লাহ মারণা মুমা বজায় শেখ আলম সুল্তান আহমদি বাস মুদে মন জমীর উদ্দীন ইমা মে আর মন বা মুখ তদায়ে দা হ ইমা পেশা খুদা বন্দা বহির বে মীরা বংলা দেশকে হফাযত ফরমান আয় আল্লাহ বংলা দেশ মুসলমান দির কফাজত ফরমান আল মোলাম দর কেফাজত ফরমান এই ইসলামের জন্য কোরআনের জন্য আপনার হাবিবোবার আই আল্লাহ এখন তো আপনার হাবিবের রেখে যাওয়া দরজায় দরজায় মতো হয়ে গেছে আপনি আল্লাহ দেশের দুশ্মন জাতির দুশ্মন ইসলামের দেন হেদায়ত না থাকে আপনার কুদর দমন করিয়া দেন আল্লাহ আল্লাহ আল্লাহর আল্লাহ শেষবারের মতো দরখাস্ত করতেছিওলা আমার যে সমস্ত ছোট ভাইয়েরা পদার্পণ সংঘের ছোট ভাইয়েরা সদস্যরা এই মাহফিলা আয়োজন করছেন আয় আল্লাহ তাদেরকে যা যায় দান করেন এ আল্লাহ আল্লাহ উত্তম বিনিময় দান করেন এ আল্লাহ এ আল্লাহ তাদেরকে আরো এমনি ভাবে এক কাজ করার তহফিক দান করেন এই মাহফিল কে কিয়মত পর্যন্ত চালু রাখেন্লা আল্লাহ আপনার হাবিব সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবর দরবার و দিয়া পৌঁসান ও সাহা খে রেখলি নূর আর্শি মহম্মদ আলিহিহি ও সাহবাইন আল্লাহি কবি কে সিয়া আলমসির কিমা আলম تو عنه وتبرات من الكفر والشرك والكذب والغيبات والبدع والنميمه والفواحش والبغتان والمعاصي كلها واسلمت وامننت واقول لا اله الا الله محمد الرسول الله